अध्याय हाथ संख्या छ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 সম্মানিত সুদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা পিছটি বাংলার অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা আমাদের মূল প্রতিবাদ্য বিষয় হল মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার আর তার মধ্য হতে আমরা যে বিষয়টি যে অংশ আলোচনা আজকে করবো সেটি হলো বিবাহ কেন্দ্রিক কুসংস্কার কুসংস্কার এমন যা হয়তোবা আমরা বুঝি না কুসংস্কার ফলে এমনও হতে পারে যে এই কুসংস্কার আমাদেরকে সিরিকে ফেলে দিতে পারে অথবা কুফুরিতে নিমজ্জিত করে দিতে পারে জীবনের সকল সাধনা ব্যর্থ করে দিতে পারে অতএ বিষয়টি সহজ নয় আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের আহ্বানের সাহা দিয়ে যে সকল অতিথিবৃন্দ যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি প্রথমে আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমদিন শেখ আব্দুর বিন ইউসুফ আসসালাম এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলম শেখ হাসান সম্মানিত আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম বিবাহ কেন্দ্রিক কুসংস্কার তার একটা উল্লেখযোগ্য কুসংস্কার হচ্ছে যে বিবাহের সময় হয়েছে সামর্থ্য আছে বিবাহ করার মতো শর্ত তার ভিতরে পাওয়া যাচ্ছে অথচ বিভিন্ন অজুহাতে বিবাহকে বিলম্ব করা এটা কি ভালো কাজ না কুসংস্কার যদি ভালো হয়ে থাকে তার ফল কি আর কুসংস্কার হয়ে থাকে তাহলে তার কুফল কী বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বিষয়ে প্রথমে আমরা আলোচনা শুনব আমাদের অতিথি জি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা বর্তমানে এক মহা সংস্কারে পরিণত হয়েছে সংস্কার বলতে বিবাহ আগে দিলে এটা অন্যায় এবং এটা সামাজিকভাবে পারিবারিকভাবে একটা অপমানজনক কাজ এবং বিবাহ বিলম্বিত হওয়াটাতে কোনো দোষ নেই এরকম একটা চেতনা আমাদেরকে গ্রাস করেছে আর এটা কুসংস্কার কেন একদিকে এটা কোরআনসুন্না বিরোধী একটা চিন্তা আরেকদিকে এটা আমাদেরকে মহাপাপে নিমজ্জিত করছে আল্লাহ তালা কোরআনকারিমে শয়তানের প্রতারণার ফাদ উল্লেখ করে তিনি কাফের মুশেকদের যারা শয়তান অনুসরণ করে তখন বলে আমরা তো এটা সামাজিক রীতিনীতি আমরা এটা কি সভ্যতা আল্লাহ সেটা আমাদেরকে করতে আল্লাহ আমাদেরকে করতে বলেছেন অর্থাৎ করতে বলেছেন বলতে তারা বোঝাচ্ছে ভালো বলে গণ্য করার চেষ্টা করেন আপনি একটা চমৎকার উল্লেখ করেছেন আসলে দেখা যাচ্ছে যে কোথাও যদি প্রাপ্ত বয়স্ক ছেলেকে বাবা মা বিয়ে দিয়ে দেন তখন এটা নিয়ে সমাজে নাক শুরু হয় দেখছো এখনো তারা অন্যায় কাজ করলো শেখ আব্দুলের কাছে এই যে মানুষ করাচ্ছে তারপরে আপনার কেউ বা এম ফিল পর্যন্ত যাচ্ছে আমাদের আলোচনা হচ্ছে আসলে কুসংস্কার বলতে হয় সেটা অমুসলিমদের ইহুদি খ্রিস্টানদের নীতি চলে এসেছে আর না হয় সেটা প্রত্যেক যারা মসরেক তাদের নীতি এসে ঢুকে গেছে যে যেই টুকুতে ইসলামে আদর্শ ছিল সেই জায়গাটুকু অনিসলামিক নিয়ম নীতি এসে ঢোকে গেছে মূলত এটাই হলো কুস কুসংস্কার যেটা হয় সেরেক হবে না হয় একটা পাপের কাজ হবে না হয় সামাজিকভাবে নেহায়াত ওটা একটা অন্যায় কাজ হবে অন্তত মুসলমানের জন্য তা একটা অন্যায় কাজ হবে যা পরিহার করা একান্তই জরুরি কাজেই এই কুসংস্কার সম্পর্কে আমাদের জানাও একান্ত জরুরি जगाटुक कथाटा प्रथम बोली जी पिता माता ऐले निज पाँडान से इसटाविश ना हवा पर विवाद ना ए रकम एक मान्य पिता माता ग्रामबासी आति स्वजन सबाई अश्लील का दिखे पापर दिखे ठेले दीचेशील क्या करूक और एरा अपेक्षा करूक चाकर यहाँ एक पीतर जिम्मेदार नेहहाय क्य अथ रसुल्लाहल्लम ঠিক যেমন ভাবে মেয়ের পিতাকে এ বিষয়ে যথাযথভাবে উদ্বুদ্ধ করেছেন দায়িত্ব পালনের জন্য ঠিক তেমনিভাবে যুবককেও বলেছেন তো আমরা যুবককে বলেছেন অথচ যুবক সে কথাটা উপেক্ষা করছে আব্দুল মাসুদ রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ইয়া মা সারা সবাব মানিস তাতা মিনকুল বা হে যুবক দল তোমরা যারা সামর্থ্য রাখো মানে পেশাবখানা আছে পায়খানা আছে বৈঠক আল্লাহ তাকে যেভাবে রেখেছেন ওরই ওপরে আলহামদুলিল্লাহ বলে ও পদক্ষেপ নেবে মুসলিম মেয়েকে এনে সেজন্য আপনার ন্যূনতম একটু আল্লাহ যতটুকু তোমাকে দিয়েছে ততটুকুতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি সবচেয়ে বড় ধনী কেন নিজের সম্পদকে এত কম মনে করলো যেদিন ও হবে সেদিন বিবাহ করবে তার এই ধারণাটা একটা বড় ধরনের কুসংস্কার তারপরে বিবাহ করতে হবে সম্পদের মালিক হলে হবে নেহায় পরিকল্পনা সাল্লাম যে জায়গাটুকু তো বললেন যে যখন তুমি নিজেকে মনে করছো যে তুমি তোমার পরিবার কিনে স্ত্রী কিনে থাকতে পারবা দিন যাবে দিন রাত করতে পারবা তুমি বিবাহের পদক্ষেপ গ্রহণ করো কেন করলে চক্ষু নিচু হবে লজ্জায় স্থান হেফাজতে থাকবে এটা হলো বিবাহের কারণ তুমি যদি বিবাহ না করো তাহলে এই দুটা তোমার খোলা থাকলো তুমি একটা পাপের মধ্যে নিজে তো লিপ্ত হলে হলে তারা বিবাহ করলে আল্লাহ করে দেবেন যুবককে বলেছেন কন্যা পক্ষ বলেছেন আর আল্লাহ সবাইকে এই যদি তারা অসচ্ছল হয় তাহলে আল্লাহ মেহরবানি দিয়ে তাদেরকে আসছে তিনজন মানুষের জন্য তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব তার একজন আর না কেদুল আফাফ যে ব্যক্তি বিবাহের মাধ্যমে তবে এরপর একটা কথা আল্লাহ বলে দিচ্ছেন যাদের একেবারেই সামর্থ্য নেই অর্থাৎ এখানে যেটা শেখ বলছিলেন মোটামুটি সামর্থ্য আছে হয় পিতার দায়িত্ব আছে সম্পদ আছে ছেলে বড় হয়েছে বিসিএস অনার্স করেছে অথবা মোটামুটি তার সামর্থ্য হয়ে গেছে বিয়ে দেওয়া দরকার বাইশ ২৪ পঁচিশ বয়স হয়ে গিয়েছে সে পারবে তার স্ত্রীকে চালাতে বিয়ে দিয়ে দেবে আর যদি একান্ত এমন হয় কোনো ক্ষমতা নেই একটা মেয়ে নিয়ে এসে মোটামু বাড়িও দিতে পারবে না থাকাও দিতে পারবে না খাওয়াও দিতে পারবে না আল্লাহ বলছেন ওলেস্তা হাফিবুল্লিনা রায় জন কাহান যারা বিবাহ করার কোনো ক্ষমতা রাখে না তারা পবিত্র যাপন করুক তার জৌবনকে দমন করার মাধ্যম যাতে করে অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে শেখ প্রশ্ন হচ্ছে ছেলেদেরকে বড় হয়ে যাচ্ছে অনার্সে পড়তেছে মাস্টার্সে পড়তেছে সলাথের সময় আসলে বলি যে বাবা এই সময় তুমি লেখাপড়া করো লেখাপড়া না করলে তুমি পরীক্ষা কী করবা তাকে সলাৎ আদায় করতে দেই না শ্রিয়ামের সময় আসলে বলি বাবারে আমার ছেলেটা মেয়েটা পরীক্ষা দেবে এই মুহূর্তে যদি সলাৎ সিয়াম পালন করে দুর্বল হয়ে যাবে পরীক্ষা ভালো দিতে পারবে না এইগুলি দিয়ে তাকে সলাদ থেকে দূরে রাখতেছি শিয়াম থেকে দূরে রাখতেছি আবার যখন তার বয়স হয়ে গেছে সে যৌবনে পদার্পণ করেছে তখন তাকে আমরা আমরা দেখতে চাচ্ছি যে রসুল সাল্লা সাল্লাম বললেন যে ইরফ আল এল বিদ্ জাহাল মূর্খতা বেড়ে যাবে এই শিক্ষক নিয়ে আলোচনায় আশা করবো তত কেউ দূরে যাবেন না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 যে আবু তুমি থাকো না তোমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ভালো করতে হবে রেজাল্ট ভালো করতে হবে একজন পিতা বলছেন যে এখন ঘুমিয়ে থাকো রাত বারোটার সময় ঘুমিয়েছ একটার সময় সাতটার দিকে উঠেও ফজরের সালাদ দেরি করে পড়তে হবে জামাতে যেতে হবে না এই সব কথা একজন পিতা ছেলেকে বলছেন মানে হলো এই যে আল্লাহ রসুল যে ওই কথাটা বলেছেন যেই কথাটাতে তিনি বলেছেন যে মূর্খতা অজ্ঞতা বর্ষণ হবে আসলে এটা এই পিতার অজ্ঞতার পরিচয় এই পিতা কেমনে বলতে পারেন তার ছেলেকে যে তুমি সেম থাকো না যেই কথাটা আল্লাহ রসুলের হুবাহু উল্টা এই প্রবণতা এবং দেখা যাচ্ছে যে তারা এইভাবে ছেলে সন্তানদেরকে আপনার একটা ধর্মীয় অনুশাসন পালনের থেকে বাধা দিচ্ছে উপরন্তু উপযুক্ত সময় আসলে তাদেরকে বিবাহ দিচ্ছে না কি নির্দেশনা শেখরা বলেছেন আয়াত হাদিস্লাম নসিহত করেছেন সালায়াতল্লাহ আিরহা আলী তিন বিষয়ে দেরি করবানা এক হচ্ছে যখন নামাজের সময় হবে আর ইজা দাখলা ওয়াক্তু হা নামাজের সময় হলেই তাড়াতাড়ি করে ফেলতে হবে আরেকটা হচ্ছে ওল জানজা হাজারাত যখন মৃত্যুবরণ করে তার দাফন কাফনের ব্যবস্থা দ্রুত সারা আরেকটা হচ্ছে ওল আইম ইজা তালাহা কুফু উপযুক্ত পাত্র পেলেই তাকে দিয়ে দেও তো বাবা মায়ের জন্যে শরীয়তের সমস্ত আমলগুলো যেমন বাস্তবায়ন করা ফ্যামিলিতে জরুরি এ বিষয়টাও জরুরি বিয়ে সাদিটা যত সম্ভব দ্রুত দিয়ে দেওয়া এটা আল্লাহ রসুলের হুকুম দ্বিতীয় যে বিষয়টা আমি আসছি একটু ভিন্নভাবে শেখ যে হাদিস বলেছেন হাজ আবদুল্লাবা সৌদ্রদ্লাহ তালা আহর যে বর্ণনা মানিস্তত আমিন কুমুল বা আ যে তোমরা যারা বা আর সমর্থ রাখো এই বা আর মধ্যে ব্যাখ্যায়ও আমরা কিছুটা সমস্যা করি সেটা হচ্ছে সামর্থ্য আমরা আর্থিক সামর্থ্যের ব্যাপারটাই সময় লক্ষ্য করি আর্থিক সামর্থ্য হলেই ছেলেকে বিয়ে সাথির চেষ্টা করি কিন্তু তার শারীরিক সামর্থ্য আছে কি না এটা কোনোভাবেই কারো চিন্তার মধ্যে আসে না যখনই আর্থিক সামর্থ্য আসে তখনই আমরা তাকে বিয়ে করানোর ব্যবস্থা করি দেখা যায় যে তার শারীরিক সামর্থ্য নাই সেখানে গিয়ে একটা সংসার নষ্ট হয় একটা মেয়ের জীবন নষ্ট হয় এ বিষয়টা একটু লক্ষ্য রাখা দরকার আর দেরি করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমাদের অবস্থাটা হয় কি যখন বয়স চলে যায় তখন কিন্তু আসলে মানুষের শারীরিক চাহিদা এবং মেয়েদের ক্ষেত্রে রূপ লাবণ্য সব কিছু যখন নষ্ট হয়ে যায় তখন আসে ঠিক আবার ধর্মের কাছে যেই ধর্ম বলেছিল তাড়াতাড়ি বিয়ে সাথের ব্যবস্থা করতে সেটা না করে একটা পর্যায়ে গিয়ে যখন সময় নষ্ট হয়ে যায় তখন আসে মহারাণা সাহেবদের কাছে যে হুজুর মনে হয় আমার মেয়েকে ছেলেকে কেউ তাবিজ করছে বিয়ে হচ্ছে না আমাদেরকে একটা তাবিজ দেন আবারও কিন্তু সেই ধর্মের দিকেই ফিরে আসে অথচ সে যদি শুরুতেই ওই ধর্ম পালন করত তাহলে তার তাবিজের দরকার ছিল না তাবিজ তো তোমাকে দেওয়া দরকার তোমার মধ্যে এই মানসিকতা বিবাহে কয়েক লক্ষ টাকা খরচ হবে তোমাকে অনেক অনুষ্ঠান করতে হবে অথচ বিবাহটাকে রসুল সহজ করতে নির্দেশ দিয়েছেন বিবাহ জীবনের অবিচ্ছেদ্য অংশ বিবাহ আনন্দ থাকবে আরো একটা বিষয় আমরা ধর্মকে অনেক সময় বাধার সৃষ্টি করি বিয়েসাদ ব্যাপারে আপনি এটা কেন বিয়ে দিচ্ছেন না ভাই একটু হস্তা করে আসি হসটা করে তারপর এসে সব এই ঝামেলাগুলো সারব তার উল্টাটাও হয় অনেকে হস্তও দেরি করে যে বাচ্চাদের বিহেসাদির সমস্যাটা ঘরটা তৈরি করে নেই এই সব মানে একটা বাধার সৃষ্টি করে নিজেই নিজে বাধা বানিয়ে নেয় অথচ এটা কিন্তু যখন যেটা আসে আমার যখন শরীয়ত কোনটা শরীয়ত আমার যখন যেটা আসে খাবার এবং আশা আল্লাহ রসুল ইসলাম যেটা বলেছেন এশা নামাজের সময় এবং আশা রাতের খাবারের সময় যখন চলে আসে খুদা নিয়ে নামাজ পড়তে নিষেধ করছেন যে তুমি আগে খাবারটা সার আপনার ছেলের জন্য একটা ভালো দিনদার সতী সাধবী নারী খুঁজা তাই না আর মেয়ের জন্য একটা দিনদার পাত্র খুঁজা এটা আমার দায়িত্ব কিন্তু তা না করে যে আমরা সামাজিকতার যে দোকাই দিচ্ছি প্রশ্নটা যে এই বয়সে বিয়ে করলে মানুষে কি করবো শুধু এটা না এই কারণে অনেক সময় দেরি হয় রসুল করিম সাল্লাম বলেছেন আলী ইসলামের বাণীর মূল উদ্দেশ্য হল সাধারণত মানুষেরা এই চারটি কারণেই বিয়ে করে থাকে সৌন্দর্য দেখে অর্থ দেখে কিন্তু দিন দারি অগ্রাধিকার দিলে সেটাই হবে কি বলতে এটা একটা কারণ আমরা অগ্রাধিকার না দিয়ে জীবনের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যখন থাকি বংশ মেয়ের বাড়ির অর্থ নিয়ে ছেলে কী করবে আমার শুরুতেই কিন্তু গলত মেয়ের বাড়ি ধনী কিনা এটা ছেলের কি বিষয় মেয়ের বাড়ির ধনী কিনা এটা তো তোমার বিষয় নয় কারণ মেয়ের বাড়ি থেকে তোমার কিছু নেওয়ার উদ্দেশ্য থাকলেই তুমি চিন্তা করবা মেয়ের বাড়ি ধনী কিনা শুরুতেই কিন্তু গলত দেরিটা হচ্ছে এই জন্যে আমরা সব কিছু দেখছি কিন্তু রসুলি করিম সাল্লাহ বললেন ফাঁস ফার দিন দিনের দিকটাকে তুমি প্রাধান্য দেও অন্যগুলো থাকলে ভালো আলহামদুলিল্লাহ না থাকলে দিন যদি যায় তাহলে বিবাহের বিষয়ে দৃষ্টিকোণ না বুঝা বা না মানার কারণে এই কুসংস্কার গুলো ঢোকে গেল ওখানে যেমন রসুল সাল্লি সাল্লাম যুবককে লক্ষ্য করে বলেছেন এখানে তেমন মেয়ের পিতাকে বলছেন যে মানকানো বানাত কারও যদি তিনটি মেয়ে থাকে আদাবাহসান কারো যদি তিনটি মেয়ে থাকে সে যদি তাদেরকে শিষ্টাচার শিখিয়ে দিয়ে থাকে সে যদি তাদের বিবাহের ব্যবস্থা করে থাকে সে যদি তার সাথে ভালো আচরণ করে থাকে তাহলে সে জাননাতে চলে যাবে তো মেয়ে যখনই বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে তখনই তাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে বিবাহ বাস্তবায়ন করার সব ধরনের পাপ করে ফেলবে মেয়ে তারপরে তিনি বিবাহ দেবেন তখন তার জন্য জান্নাত হয়ে যাবে জি এটা হয় তার এটা সামাজিকতার দোহাই দিয়ে বিলম্ব বিবাহ যে দিচ্ছি এতে এই সমাজের এই যুবক শ্রেণী যদি কোনো অন্যায় জড়িত হয়ে যায় অথবা এই যুবতী শ্রেণী যদি কোনো অন্যায় জড়িত হয়ে যায় তাহলে দায় বার কারণে ধন্যবাদ খুব জরুরি কিছু বলেছেন এখানে প্রথম কথা হলো পিতামাতা সরাসরি নয় কৌশলে বা অচেতনভাবে ছেলে মেয়েদেরকে পাপের পথে ঠেলে দিচ্ছেন এখানে আমরা সন্তানদেরকে কি চাচ্ছি হয় তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে যেয়ে পাপের ভয় অনুশোচনা অথবা নিজের যৌবনের নিয়ন্ত্রণের নামে মানসিক অসুস্থ হবে অথবা পাপে লিপ্ত হয়ে মানসিক অসুস্থ হবে দুটোর একটা আর আমাদের সন্তানদের যখন আমরা পাপের পথে ঠেলে দিই দায়িত্ব পালন না করি তখন এর গুণার ভার আমাদের অবশ্যই পিতামাতার উপরে থাকবে কাজেই সন্তান বয়স হয়েছে আপনি মনে করছেন বিবাহ দেওয়া যায় অর্থের নামে সামাজিকতার নামে অথবা আরেকটু একটু বড় হোক আরেকটা ডিগ্রি হোক এইসব অজুহাতে তাকে বসিয়ে না রেখে তাকে পাত্রস্থ করুন অথবা তার জন্য পাত্রী সন্ধান করুন যেটা শেখ বলছিলেন ইদারু পাত্রের ব্যাপারে আল্লাহ নির্দেশনা দিলেন যদি এবং আচরণ করবে সে বদমেজাজি তার আচরণের নিশ্চিত তাহলে আপনারা এগিয়ে যান চেষ্টা করেন বাকি বিষয়গুলো আল্লাহ তাহালা দিয়ে দেবেন এভাবে আমরা সবাই দায়িত্ব পালন করি তা না হলে পাপের দায়ভার কিন্তু আমাদের ঘাড়ে কথাটাই বলছিলাম যে আল্লা রসুল বলেছেন কেউ যদি মন্দ কাজের সহযোগী হয় তো ওরা যত মন্দ কাজ করবে সমস্ত মন্দ কাজ করে ওরা যত পাপ করবে সমস্ত পাপের সম পাপ যে চালু করেছে তার হবে ইনি হচ্ছেন জিম্মেদার ছেলে যত পাপ করবে তাদের তো পাপ হবেই ওই সম পরিমাণ পাপ পিতারও হবে ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত বিবাহ এটি পবিত্র বন্ধন এটা নবী ও রসুলগণের চিরাচরিত একটি নিয়ম প্রিয় নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম বৈবাহিক জীবনযাপন করেছেন আর বলেছেন যারা এই রীতিকে অবজ্ঞা করবে তারা তার দলভুক্ত হবে না সামর্থ্য থাকলে কখনো বিবাহ থেকে দূরে থাকার কোনো কারণ নেই পিতামাতা আমরা যারা আছি সমাজে আমাদের বোঝা উচিত যে আমাদের বোল্ড ডিসিশনের কারণে যদি সন্তানরা পাপে জড়িয়ে যায় আর এভাবে পুরুষ সমাজটা যদি পাপের একটি আড্ডায় পরিণত হয় তাহলে এর ড্রাইভার কে নেবে পুরুষ সমাজ যে বিপদগ্রস্ত হবে এলাহি গজব নেমে আসবে এটা কে রোধ করবে তাই সময়ের কথা সময়ে বলি উপযুক্ত হলেই সন্তানকে বিয়ে দেই শরীয়ত মানার চেষ্টা করি তবেই আমরা সবল হব আল্লাহ رب العالمين আমাদে সকলকি বিবাহ বিলম্ব করার যে কুসংস্কার এ থেকে মুক্ত করো والسلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগতিশীল जहांगीर आलम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 সেখানে কাজ কেন দাওয়াতের ক্ষেত্র কেমন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি সময় ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কোলার হয়ে আবার ইসলাম নেতৃত্বে দিচ্ছে জানু অনেক প্রস্তাবিত নীতিমালা कार्यकी भावे इसलम प्रचार सम्भव देखा कथाय कृहस्पतिवार सन्दार साढ़े पांच पुन समचार सकाल छंग